পেশ ইসলামিক চিন্তাবিদের সম্মানিত ঘুমিয়ে পড়া মুসলিম মিল্লের কানে ঘুম ভাঙ্গা নিয়েদানকারী হজরত হোসেন আহমদ রহমতুল্লাহ ইসলাম হাট হাজার মদ্রাসার সম্মানিত মহাপরিচালক حفاظت اسلام بلد شر شمان تامير علما شاه احمد شفي دامت بركاتهم علما شاه احمد شفي লা ইলাহা ইল্লা হুয়া লা শারীকা লা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুন وَيَقَامُ الصَّلَاةُ وَيُؤْتَى الزَّكَاةُ وَصَوْمُ رَمَضَانَ وَالْحَجُّ دوستو بزرگ اور میرے اور عزیزوں जरा मोहब्बत करने वाला हमारा आंतरिक शुभच्छा जनच अल्लाह ला कला के शुक्रिया সরকারের তরফ থেকে আল্লাহ আল্লা সুকরিয়া গ্রামে छोट हादी बरफेर कृताबल मान देखते आ देख আমরা ইসলাম ইসলাম বলতেছি ইমান ইমান বলতেছি দিন দিন বলতেছি দিন ইমান ইসলাম তিনটা এক জেনাব রসুল্লাহ ইসলামের ভিত্তি ইসলামের উপর রাখা হয়েছে বুনিয়াল ইসলাম আলা হমসেন ইসলামের উপর সবাই বলেন এক নম্বর কলমাই শাহাদ ভালো নমার মুখে মুখে মোহাম্মদ কলমেশাদেশে এই কলমায় সাধু আনাহাম্মদু রসুল বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যজ্ঞ আর কেহ নেই সমস্ত এবাদতের মালিক সেবার মালিক একমাত্রলির মধ্যে কেহ অংশীদার নাই আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্ম মুফী সাহ্ রব্দ রসুল আল্লাহর নবী মুহাম্মদ মুস্তফা কোন দিলের মধ্যে বসাইয়া রাখেন অনেকেরা বলে সিরে গোনা করে সমস্ত এবাদতের মালিককে খালেক আর মালেককে গায়ের মালিক অনেক রা বলে হাজের সব জগায় হাজের না নাজের মানে জানে বালা কেহ নাই Ke Ke Nabir, Allah मालिक के, के, के, के मालिक বলে তারপর আপনারা ব্যস্তে যাইতে পারবেন যদি শিরিক গুণা থেকে বাঁচে থাকবেন না আমি তফসিল ব্যাখ্যা করতেছি না তো ইসলামের ফাউন্ডেশন পাঁচটা জিনিসের উপর প্রথম জিনিস কলমায় শাহাদ আমি যদি মজারে মজারে সহিদা করেন বাবার দরবারে সহিদা করেন বাবা কে আল্লাহর সাথে বসাইলেন আল্লা সাথে বসাইলেন এটা কথা বুঝে আসছে তো ফার্স্টার জিনিসের মধ্যে এক নম্বর জিনিস কি কোন ফকির পূজা করবেন না কোন বাবা কে পূজা করবেন না কোনদা করতেছে বাবা কে সৈদা করতেছে সইদা করে কিনা বলেন না আপনারা ইসলামের ফাউন্ডেশন প্রথম কি দ্বিতীয় নম্বর মধ্যে ফরজ ও আজিফ সুন্দর যা যা আছে আদায় করার নাম বেয়ের মধ্যে একটা কথা বলি আমরা সব মুসলমান আপনাদের কাছে অনুরোধ করেন যদি ইচ্ছা করে ছেড়ে দেন করলেন না বলেন এক হক নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দিলেন অর্থাৎ করলেন না লক্ষ বৎসরে চলতে হবে পারবেন নি ভাই নামাজের জন্য দুই কোটি বলেন না অষ্ট আশি লক্ষ বৎসর দজকে জ্বলতে হবে যে শরীরে আগুন মাসিকের আগুন সোলার আগুন চেরাগের আগুন সহ্য করতে পারতেছি না দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর এক হপ্ত নামাদের জন্য আপনি জ্বলতে পারবেননি সেজন্য বলেন আজ থেকে ও করতেছি জীবনে আর না যা খা হয়েছে অমর খোঁজা আদায় করব একটা ইসলামের ফাউন্ডেশন দ্বিতীয় নম্বরে কি বলছি নমাজ নামাজ নামাজ নামাজ আল্লা নবী কি না। তার জন্য অষ্ট আশি লক্ষ বৎসর দশকে চলতে হবে প্রথম নম্বর কি ছিল তৃতীয় নম্বর ইসলামের ফাউন্ডেশন কি আজকে মুসলমান ভাইরা हिसाब निकाश करा जक ट जो हिसाब निकाश करिया कत आत काना कत की मुसलमान भाइय येहूद जैया नासरारदियान काइया মর্ত হইত না তারপর নশরা মর্তদ হইত না আজকে উত্তরবঙ্গে আপনারা যাইয়া দেখেন হাজার হাজার টাকা দিচ্ছে এরা ফেলাই সে দিন বদিন যদি আমি আপনার ভাইকে সাহায্য করতাম এরা উত্তরবঙ্গে যাইয়া দেখবেন আপনার পিনের মধ্যে দাখিল হইলে একটা শিলমারিতে আমরা মুসলমানের কবরস্থানে যদি দফন করার জন্য চাই এরা বলবে এটা তো মুসল মুসলমান না ওই জায়গার মধ্যে একটা কি আছে শিল আছে হায় হায় মুসলমান ইসলামের ফাউন্ডেশন টি ভাই ইসলামের সতর্ ফাউন্ডেশন টি সৌ মে রমজান সৌ রমজান সামনে আসতেছে রমজান মাসের রোজা গেল যে হজ সম্বন্ধে লতিপ সিং সিদ্ধি কি বলছে সবার জানা আছে জানা আছে তামরা আমরা ইসলামের ফাউন্ডেশন চেষ্টা করতেছি মুসলমান ইসলামের ফাউন্ডেশন কি বলেন না কোন মুসলমান এইটাকে যদি অস্বীকার করে আস্তিক হইতে পারবেন আস্তিক বুঝেন এই পাঁচটা জিনিস আপনারা সবাই মানেন কিনা তাহলে আপনারা মুসলমান আপনারা আস্তিক যারা এগুলো মানে না তারা কি ইসলামের ভিত্তি কয় জিনিস হার জিনিস তারা কি পাঁচটা জিনিস যারা মানে না তারা কি নাস্তিক নাস্তিক আস্তিক আর নাস্তিক আমরা আলেমেরা আমাদের কে যারা মাপত করে তারা মাত্র। হেফাজতে ইসলাম করলে আমরা দোষিনি देश करते ভালো করে বুঝে আসছেন এই ফার্স্টা জিনিসের হেফাজত করবেননি আর কিছু চাহিদা আপনাদের मुसलमान हब मुसलमान होते আপনাদেরও আপনারাও লেখাপড়া করেন কিন্তু বৈশাখের লেখাপড়া করে কোন লাভ নাই আপনাদের শাড়ি বিশ একুশ জন মহিলার শাড়ি সহ সবকিছু আপনাদের মা বোন আছে এটা করলে ভালো হবে আপনারা রাজি আছেন মহিলাদেরকে তোমরা महिला मात्रा महिला से মহিলা মাস এই সমস্ত এই মহিলাদেরকে তাদের কলেজ তাদের ভার্সিটি আলো হওয়া দরকার কেমন তাদের লেখাপড়া একসাথে করবেন এ ধরনের তোমাদের কারো মা বোনকে লেখা করলে তোমার রাজেনি রাজিনী রাজিনী এটা কি লেখাপড়া আমাদের দাবি তাদের আমার কথা বুঝে আসছেন নে ভাই আজকে কোন কোন মন্ত্রী আখলা সবাব চরিত্র যাই কিছু আছে শিক্ষা দিচ্ছি আমরা এই মাদ্রাসাওয়ালা আখলা শিখতে হবে আমার থেকে বেশি জানেন আমি বলতেছি না মহিলারা তোমরা দামি দাবা জানো আমার এই কথার তোমাদেরকে আলোক ভাবে শিক্ষা দীক্ষা দেয় মতো তোমাদের জন্য মহিলাদের জন্য কর্মস্থান আলোক হওয়া দরকার এগুলা বলে শেষ করলে তাদের এই কষ্ট কে নিজাতের উচিলে করে দেওয়া প্রত্যেক বছর আমাদেরকে এইভাবে আর জানসাเจলুস মাআফাল কুততে পারি মত আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমিন যত মানুষ তু আচাই সে তাবে জন দোয়া করেন আল্লাহুম্মা বল্লিগ লা ও বল্লিগ জামিআ মান ربي قربتي يا كرم لكرمين يا رحمن راحيم انت حي قريب تستحي انت رد يدل عبد سفران اذا رفع الاقبالك اي الله المحفل কে কবুল করুন আমিন সব خطا কো গুন maaf করে দেন আমিন আমাদের মাতা পিতা তাদের গুনাহ গাতা माफ কর দেন আমিন নবী আলাইহিস সালামের समस्त উম্মতের গুনাহ গাতা माफ করুন আমিন আল্লাহই মাফলের কে কবুল করে আমিন এই মাফলের وَطُوبَ عَلَيْنَا اِنَّكَ عَنْتَ الدَّوَّهُ الْوَعِيمِ وَصَّلَّ اللَّهُ تَعْلَىٰ تَعْلَ لَا خَيْرِ خَلْقِ وَنُونِ عَلْشِ مُحَمَّدْ وَبَارِكُ وَسَلِّمْ بِرَامَتِكَ يَا